السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد بن عبد الله وعلى آله وصحابي عجمعين و بعد شمان داشتب قندو دوره وقاته رجي دیکھانه بوشه اما درونشتان دیکھسه ان شبه اي شادر شوبه چه دانات چه داشتب قندو امرا علصانه قرسلام امام ابو جعفر طرحب رحمت الله رجيتو بایان و ارتقاد اهل السنة والجماع اهل السنة والجماع تاقیدار برنانا اي مط যে ওয়াল জান্নাতু অখলু কাতানি জান্নাত এবং জাহান্নাম সৃষ্ট হয়ে সে আল্লাহ বিদ্যান কখনও সেটা ধ্বংস হবে না এবং সেটা নিঃশেষ হয়ে যাবে না এরপর আমরা আলোচনা করেছিলাম যে আমাদের ইমাম বলেছিলেন যে জান্নাত এবং জাহান্নামের জন্য আল্লাহ তালা এমন কিছু লোক সৃষ্টি করেছেন যা তারা সেখানে যাওয়ার উপযুক্ত এবং যাদেরকে তিনি জান্নতে দিবেন সেটা শুধুমাত্র একান্ত ভাবে তার দয়া জাহার নামে যাদেরকে দিবেন তারা সেটা প্রাপ্য হিসেবে তাদেরকে দিবেন অর্থাৎ ইনসাফের কারণে দিবেন যেহেতু জাহার নামের কাজ তারা করবে আমরা এর আলোচনায় গত পর্বে শুরু করেছিলাম যে জাহার নামে যারা যাবে তাদের খাবার এবং পানীয় কি হবে গত পর আমরা বলেছিলাম যে জাহার নামে যারা যাবে তাদের খাবার হবে যে তারা জাক্কুম গাছ থেকে খাবে এবং তারা দারি কাঁটা যুক্ত খাবার খাবে জাক্কুমের কি অবস্থা কাঁটা যুক্ত খাবার কি অবস্থা সেটা আমরা আলোচনা করেছি এরপর আমরা শুরু করেছিলাম যে তাদের যে তাদের কেউ কেউ গাছ খাবে কেউ গাছডিন খাবে সেগুলো আমরা আলোচনা করেছি তো খাবারের সাথে গত পর্বে আমরা শুরু করেছিলাম যে পানীয় খাবারের সাথে সাথে পানীয় তাদের কি হবে কি কি পান করবে তারা সেটা আমরা আলোচনা করেছিলাম গতকাল আমরা বলেছিলাম যে পানীয় ব্যাপারটি চার ধরনের পানীয় ব্যাপারে জাহানামবাসীদের চার জরনের পানীয় হবে প্রথম হচ্ছে গরম পানি এবং গরম পানিটি আমরা বলেছিলাম যে সবচেয়ে এমন উত্তপ্ত পানীয় হবে যে যার পরে আর উত্তপ্ত করার কোনো সুযোগ থাকে না অর্থাৎ সবচেয়ে বেশি উত্তপ্ত পানি তারা খাবে এবং ফাকাত এমন উত্তপ্ত ফানি তাদেরকে দেওয়া হবে তাদের পেটের নাড়িবুড়ি পর্যন্ত ছিল হবে ফেটে কেটে শেষ হয়ে যাবে এরকম উত্তপ্ত ফানি তারা খাবে কোরআনকারিম আল্লাহ তালা বলেছেন আবাই না হামিম আন তারা জাহান্নাম এবং গরম পানির মধ্যে তারা ঘুরে ফিরা করবে এর বাইরে যেতে পারবে না এত কঠিন গরম পানি তারা পান করবে যা তাদের শরীরের সমস্ত অংশকে তারা বিনষ্ট করে দিবে এবং সেটাকে কেটে সার খার করে দিবে। আর যে পানীয় তারা খাবে তা হচ্ছে গাছশাক গাছশাক আলোচনা আমরা গত গতভর্গ করেছি এটা সংক্ষিপ্ত কথা এটাই গাছশাক হচ্ছে জাহান্নাবাসীদের খাবার এবং তাদের পানীয় এবং সেটা একসাথে খাবারের কাজে পানীয় কাজে দিবে এই গাছ কি আমরা গত বড় যে বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় যে গাছ আসলে তাদের এক ধরণ এমন এক খাবার যে খাবার তারা তারা কখনো খেতে চাইবে না সেটা হচ্ছে তাদের পুজ তাদের যে সমস্ত ক্ষত হয়েছে জাহান্নাবাসীদের সেই জাহান্নাবাসীদের ক্ষত এবং পুজ থেকে নিঃসরিত যে পানি যে যে সমস্ত পানি বের হয় সাধারণত কোনো পুজ পচে গেলে কোন জায়গায় সেই রকম পানি সেটা তাদের খাবার হিসেবে। তাদের পানীয় হিসাবে সেটা যোগ হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তিন নম্বর যে পানীয় তাদের থাকবে সেগুলো সদীদ সরাসরি পুজ তারা খাবে পুজ তারা খাবে অর্থাৎ কাফের চামড়া এবং তার গোষ্ঠু থেকে যা বেরিয়ে আসবে গোল গোলে গোলে বেরিয়ে আসবে সেগুলোই অন্যদের জন্য খাওয়ার হিসেবে হবে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো ইয়া থেকে হাদিস আসতে যা যা বেরাদি মতে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন inna 'ala allahi ahanda liman shariba almuskirat liyasqiyahu tinaatal khibal tinaatal khibal allahurpur ungikar roilo je byakti kono kono kono emon kichu khay ja tar madokota ashe athat তখন রসুল্লাহ সাল্লাম বললেন এরকো আলিনার আসারতো আহলিনার রশ রস অথবা জাহান্নামবাসীদের সেটা তাদের তাদের গলিত ফুজ এটা আল্লাহ তালা তাদেরকে খাওয়াবেন যারা দুনিয়ার বুকে মদ খায় মাদক খায় হচ্ছে যে তিনি সেটা পান করাবেন যেহেতু আল্লাহ হারাম করেছেন সে যদি খায় তার পাগলামি বেড়ে যাবে দেখুন খাবার অর্থ হল পাগলামি এসে যাওয়া অর্থাৎ এমন মাটি যেটা খাইলে পাগরায় পাগলামি আসে এই জিনিসটা খাওয়ার পরে তাদের মাতলামি আরও বেড়ে যাবে সেখানে কষ্ট তারা আরও বেশি পাবে এমন পাগলামি করতে থাকবে সেখানে জাহান্নামের তা জাহান্নামের মধ্যে তাদের শাস্তি আর বহুগুণ বর্ধিত হবে এই জন্য আল্লাহ তালাম সদিদ রেখেছেন এই সদিদ হচ্ছে জাহান্নামবাসীদের তৃতীয় পানীয় চতুর্থ পানীয় হচ্ছে জাহান্নামবাসীদের যা আবু সাইদ খুদ্ আদি এহমদে বর্ণিত মোসান্দ আহমদে আসছে তিনমদিতে আসছে হাদিস আসলাম বলেছেন যে যে তেলের গাদানির মতো যখন সেই তেলের গাঁদানি জিনিসটা যেটা পান করার জিনিস এটা মুখের কাছে নিবে মুখের অংশ গলে পড়ে যাবে এত গরম এ গরম তেলের গাদানি সেখান থেকে পড়ে তেলের গাঁদানি যেটা মুখের কাছে নেয়ার মতো অবস্থা তাতে থাকবে না নামাজিক সময় দর্শক মিনিট আমরা দেখতে পাইলাম জাহা যারা যাবে তাদের শাস্তি কত ভয়াবহ তারা একদিক থেকে খাবারও তারা পাবে না খাবার যা পাবে সেটা তারা হুমড়ি খেয়ে খাবে কিন্তু পেটের ভিতরে যাবে না আবার সেটা পেটের ভিতরে কাঁটা যুক্ত অবস্থা হবে আবার সেটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হবে এবং পানীয় যেটা হবে সেটা চার ধরনের পানীয় তাদের খেতে দেওয়া হবে গরম পানি গরম গরম তেল তেলের গাদানি তাদের পুজ রস এগুলি জাহার্নামবাসীদের সেগুলি তাদেরকে খেতে দেওয়া হবে তার সাথে সাথে এটাই যথেষ্ট নয় কিছু না পাইলে সেটা আগুনও খাবে কোরআন কারিমা আল্লাহ যেন বলেছেন যে যারা ইন্নালদিন ইয়া কুলনা মাল ইয়ে জুলমান ইন্নামা ইয়াক কুলোনপি নারা ইম না নিঃসন্দেহে যারা ইয়েতিমদের সম্পদ বক্ষণ করে জুলুম জুলুম করে বক্ষণ করে ইন্নামাইয়া কুলনাফি বোতুল ইম নারা তারা তো তাদের পেটে আগুন খায় এই জন্য যারা এই অন্যায় করবে অন্য সম্পদ বক্ষণ করবে তো অনুরূপ শাস্তির জন্য তাদের জন্য রয়েছে আগুন তাদের জন্য রয়েছে আগুন অর্থাৎ তারা আগুনের কয়লা খাবে পুরো আগুন খেতে থাকবে তারা তা আগুন বন্ধ হবে না তাদের এবং সেটা দিয়ে সামান্যতম টাকা বক্ষণ করছে সামান্যতম বোঝানো হচ্ছে দুনিয়ার সমস্ত সম্পদে সামান্য আল্লাহর কালামের বিনিময়ে অর্থাৎ আল্লাহর কালামের বিনিময়ে যে কোনো টাকায় যা যে কোনো কিছু গ্রহণ করে আল্লাহর কালামকে বাস্তবায়ন করতে দেয় না আল্লাহর বিধানকে বাস্তবায়ন করছে হুকুমকে পরিবর্তন আল্লাহ আগুন যেন তারা খেলো এই জন্য তাদের এই কঠিন শাস্তি চলতে থাকবে দর্শক কিন্তু আমরা দেখতে পাইলাম যে তারা খাবার আগুন আগুনে থেকে যাহ নামে আগুনে তারা খেলে থাকবে অনেক সময় অর্থাৎ এবং পানীয়ের কারণে কিছুই তারা পাবে না তখন আগুন খেতে থাকবে এ আগুন তাদের শাস্তি হতে থাকবে আর বহুগুণ দর্শকবৃন্দ খাবার এবং পানির সাথে সাথে তাদের পোশাক কী হবে সেটাও আল্লাহ তালা কোরআনকারীম বলে দিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন যে তার তাদেরকে তাদের কাপড় সোপড় তৈরি করা হবে আগুন দিয়ে তাদের কাপড় তৈরি করা হবে অর্থাৎ কাপড়ও বানো আগুন দিয়ে সে আগুনের শাস্তি যেন বহুগুণ বর্ধিত হয়ে জন্য সেটার উপরে আবার ভিন্ন জিনিসও ঢেলে দেওয়া হবে আলো কাতরা ঢেলে দেওয়া হবে এই জিনিসটাও আল্লাহ তালা কোরআনকারীম বলে দিয়েছেন আল্লাহালা বলেন ফল এদিনের আগুনের কাপড় কাটা হবে এবং সেগুলো পরিয়ে দেয়া হবে আগুনের পোশাক পরিয়ে দেয়া হবে ইউসব বেমিন ফোক এর হামিম তাদের মাথার উপর দিয়ে গরম পানি ঢেলে দেয়া হবে নওয়াজ ইব্রাহিম তাইম রহমতুল্লাহ আলাই যখন আগুন দিয়ে কাপড় তৈরি করবেন আগুনের কাপড় যিনি তৈরি করবেন ওই আল্লাহর আল্লাহ তালার পবিত্রতা আমরা ঘোষণা করছি আল্লাহ যেন থেকে আমাদের উদ্ধার করেন এই জন্য ইব্রাহিমের তাইম রহমতুল্লাহ পর এটা বলতেন যে এটা কঠিন জিনিস আগুন দিয়ে কাপড় তৈরি করে দেবেন আল্লাহ অর্থাৎ কোরআনে করিমা আল্লাহ তালীন বলেছেন ওয়াত মুজিরিমিনা মকরিনা ফিলাসফাদ আর আপনি দেখতে পাবেন সেদিন অপরাধীদেরকে যে তারা বন্দি আছে তাদের কঠিনভাবে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে তাদেরকে তাদের হাত পা তাদেরকে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে শিকল্প শিকল করে রাখা হয়েছে মিন কাতরান তাদের পোশাক হবে সেরবাল হবে তাদের সেরাউইল উইল যেটা আমরা বাংলা বলি বা বলি এটা হবে মিন কাতরান আল কাতরা দিয়ে তৈরি করা হবে ওনার আর তাদের চেহারা আগুন তাদের চেহারা আগুন তাদের চেহারাকে খেয়ে খেয়ে ফেলবে কাতরান শব্দ অর্থ আমরা সাধারণত করে থাকি আল কাতরা কোনো কোনো ইমাম বলেছেন সেটা হচ্ছে যে গলিত সীসা গলিত সীসা তাদের সেটা হবে তাদের তাদের পোশাক আর গলিত সীসা সাধারণ সীসার চেয়ে গলিতা আরও বেশি কষ্টকর যত গলবে ততই সেটা একেবারে হাড় পর্যন্ত অর্থাৎ জিদ্দুর জাহ্দুর পর্যন্ত ব্যথা দিক থাকে এই জন্য আল্লাহ তারা তাদের সেরকম তাদের পোশাক দিবেন গলিত সীসার পোশাক আগুনের গলিত আগে আমরা পড়েছি যে আগুনের পোশাক এখন দেখছি আমরা যে আগুনের গলিত সীসার পোশাক मा महिला स्वभाव बेड़ा महिला ना यहा महिला महिला जो তার মৃত্যুর আগে তও বা না করে তোয়ামী তাকে দার করানো হবে পোশাক অর্থাৎ যেটা গলিত তামার গলিত পিতলের গলিত সিসার পোশাক তার শরীরে লাগানো হবে পোশাক পরে উঠবে সে অধারমিন আর তার শরীরে থাকবে খুশ পেসার তার খুস এমন এক এমন এক বর্ম যে বর্মধ্যে খুশফেসা রয়েছে অর্থাৎ সেটা গায়ে দিলে সারা শরীর তার খুশফেসা হতে থাকবে এরকম বর্মিত অবস্থায় সে উঠবে ইমনি মাজার শব্দে আসছে আর না তাতুব আর যদি ইমন মাজার বাড়িতে আসছে যদি কোনো মহিলা বিলাপকারিণী মহিলা মারা যায় আসে তবা না করে অবস্থায় মারা যায় কত আল্লাহ ইয়াবিন কত রানিন আল্লাহ তালাম তার জন্য গলিত তামা গলিত তামাকলিত রোপ্প গলিত জিনিস দিয়ে গলিত সিসা দিয়ে কাপড় বানিয়ে তাকে পরিয়ে দিবেন এবং এমন এক বর্ম তাকে পরাবেন যে বর্ম তার শুধু সারা শরীর শুধু চুলকাতেই থাকবে চুলকানোর কষ্ট দিয়ে তাকে আল্লাহ তালা সেদিন কাপড় পরিয়ে দেবেন যার যেটাকে বলা হয় অর্থাৎ তার শরীরের মধ্যে চর্মরোগ দিয়ে কঠিন চর্মরোগ দিয়ে উঠাবেন কষ্ট তাকে পাওয়ার জন্য এ হচ্ছে জাহার্নামবাসীদের খাবার পানীয় এবং পোশাক यह सब ही हे जहा वी शासा जहान नामे जाफेर मुशरेक मुनाफेकाल जहां कर नाम के जान्न तसीब करत आजाबल्लाह बाआई सब समय करब दर्शक बिंदु आलोचना कर जहान्न वीर की खबर की पानी हो पोशाक জাহান্নাবাসীদের আজাব কি হবে অর্থাৎ শুধু পোশাক পানীয় খাবার নয় বরং তাদের আজাব কি হবে বিভিন্ন রকম আজাব কীরকম আসবে কোরআনে কারিমে আল্লাহ তালা যা বলেছেন সেগুলি এখন আমরা আলোচনা করতে চাই প্রথমত আমরা আলোচনা করব যে জাহান্নামবাসী যে কষ্ট স্বীকার করবে জাহার্নামে আল্লাহ তালা কোরআনে কারিমে সে বিষয়টি তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন যে এই জাহান্নামবাসী দুনিয়াতে যে সম্পদ তারা রেখে যাচ্ছে তারা চাইবি যে হায় এই কঠিন শাস্তি থেকে যদি বাঁচার জন্য দুনিয়া এবং এর মধ্যে যা আছে সবই যদি দিতে হয় তাও দিতাম দুনিয়া জোড়া স্বর্ণ যদি দিতে হয় তাও দিতে রাজি হবে দুনিয়া যা রৌপ্য যা তা দিতে রাজি হবে কিন্তু তাদের থেকে তা গ্রহণ করা হবে না তখন যাহা তাদের একমাত্র শাস্তি হতে থাকবে এবং শাস্তি হবে অত্যন্ত কঠোর এবং তার বিভিন্ন রূপ তার বিভিন্ন যে অবস্থান সেটা তার বিভিন্ন যে কঠোরতা সেটা আল্লাহ তালা নিজেই বর্ণনা করেছেন আল্লাহ তালা বলছেন ইন্নাল দিন একফারু ও হুমকুফার ফালাই ইউকালিন মারা গেছে তারা তো কাফে তাদের কারো থেকে গ্রহণ করা হবে না জমিন ভর্তি যদি কোনো দেওয়া হয় স্বর্ণ তাও গ্রহণ করা হবে না ওলা যদিও তারা ওমা তাদের জন্য কঠিন শাস্তি এবং তাদের থাকবে না আল্লাহ তালা বলেছেন যারা কাহের হয়েছে আরো এরকম কিছুদিকে তাও তা হিসেবে দেয় আজাবেদ সেদিন আজাবেদ কেয়ামতের দিন আজাব থেকে বাঁচার জন্য কিন্তু সে ফেদিয়া সেটা সেই সেটার বিনিময় গ্রহণ করা হবে না মা তোকিন হোম তাতে গ্রহণ করা আল্লাহদাব আলিম تعب کٹین شاستی اللہ تعالی کٹن شاستی شے دنیا سب چاہیے گرن سہی مسلم رسول اللہ صلی اللہ علیہ وسلم بولی রস্লা বলেছেন যে দুনিয়ার বুকে সবচেয়ে বে যে সম্পদশালী ছিল সবচেয়ে যে প্রাচুর্য ভোগ করে গেছে জাহার্নাম কে আমি জাহার্নামবাসী দুনিয়ার বুকে প্রাচুর্য ভোগ করে গেছে এরকম কত কত চলে গেছে জানান আপনারা ফেরাউন নমরুদ হতে শুরু করে যারা আজও কাফের যারা রয়েছে যারা ইহুদি আসারা যারা রয়েছে কাফের এরা সবাই এই শাস্তি এই দুনিয়ার বুকে প্রাচুর্য ভোগ করেই গেল কিন্তু কেয়ামতদিন তাদেরকে নিয়ে আসা হবে সবচেয়ে যে বেশি বউ করেছে তাকে নিয়ে এসে যাহার নামে তাকে একটু ডুব দেওয়া হবে ডুব দেওয়ার নিয়ে আসা হবে বলা বলাবে হেবনে আদম হাল রা কাত ইবনে আদম হে বন্যা আদম তুমি কি কোনো জীবনে কোনো কল্যাণ দেখেছ হাল মার রবে কাত তু জীবনে দিন তোমার জীবনে কোনোদিন কোনো তুমি কোনো নায়ামত দেখেছ নামত তোমার কাছ দিয়ে কোনো ন্যামতো আল্লাহকে তোমাকে নায়ামত দিয়েছেন বা কোনোদিন দেখেছ সে বলবে লাহ ইয়ারব না হে আল্লাহ আল্লাহ শপথ করে বলছে হেরাব আমি কোনোদিন কোন ন্যায়ামত দেখিনি অর্থাৎ এই জন্য এত কঠিন একটা মুহূর্ত যে মুহূর্তে দুনিয়ার সমস্ত নায়ামত যে ভোগ করে সবই উবে যাবে সব হারিয়ে যাবে তার কাছে মনে হবে যে আমি কোনদিন কিছু দেখিনি এই জন্য রসুল্লাহ সাল্লা ইসলাম বললেন ইয়াকুল্লা আহানি আজ আহ্বান কেয়ামা কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন যে সবচেয়ে কম শাস্তি যে পাচ্ছে তাকে বলবেন আল্লাহ তালা কেয়ামতের দিন لو ان لك ما في الأرض من شيء اكنت تفتدي به دنيا بوকে جاهসে সব যদি কিন্তু দিতে হয় তোমার যদি মালিকানা দিয়ে দেওয়া হয় যে জমি সব তোমার আর তোমাকে আযাব থেকে মুক্ত করবে তুমি কি দিবে বলে ফাইকুল নাম অবশ্যই রব dunia সবটা দিয়ে হইলে আযাব থেকে আমি বাঁচতে চাইব আল্লাহ আল্লাহুম্মা গফির لنا আল্লাহ আমাদের ক্ষমা করে দিন আযাব থেকে আমাদের বাঁচিয়ে দিন তখন সে বলবে ফাইকুল ওই লোকটি বলবে আর তুমি ফাইকুল নাম লোকটি বলবে हां অবশ্যই আদম আদমের পিঠে ছিল তুমি ছিল আল্লাহ তুশ্রীকে বিষয় তুমি যেন আমার সাথে কাউকে শরিক না করো অর্থাৎ আল্লাহ আমাদেরকে আদমের পিঠেই আমাদের ভিতরে ইমানের যে দা দেবা দিয়ে দিয়েছেন এবং সেখানে মাকালি নয় বরং দিন আল্লাহ তালা স্মরণ করে দিবেন যে আদমের পিঠে তোমার কাছে যে অঙ্গিকার আমি নিয়েছিলাম অঙ্গীকার হচ্ছে তোমার কাছে আমি করে দিয়েছিলাম যে দুনিয়ার বুকে দুনিয়া যখন যাবে জাহানামে দেয়া হচ্ছে এই জাহানামের শাস্তি অত্যন্ত হালকা হলেও তোমার জন্য তার শাস্তি হালকা নয় দুনিয়া সব দিলেও তার থেকে সেটা মুক্ত হতে পারবে না সে এই জন্য মানুষ সেখানে তার হারিয়ে ফেলবে তার বাস্তব অবস্থা সে কি করছে সেটাও জানবে না সে কাকে দিয়ে সে মুক্তি পাবে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন সবচেয়ে নিকটস্থ ব্যক্তিটা যাহা নামে দিও সে বাঁচার জন্য চেষ্টা করবে এই জন্য আল্লাহ তালা বলছেন যে ইয়াদুল মুজিরমু সেদিন অপরাধী চাইবে যদি সেদিনের আজাব থেকে বাঁচার জন্য সে যদি কোনো দিতে হয় ফিরিয়া দিতে হয় বিনিময় দিতে হয় তাহলে সে দিবে তার সন্তানকে দুনিয়ার বুকে মানুষ সন্তানের জন্য সবকিছু করে যায়। কিন্তু সেদিন চাইবে যে সন্তানকেই দিয়ে দিতে চাইবে যে সন্তান যাহা নামে যাক আমি বেঁচে যাই তার স্ত্রীকে দিয়ে চাইবে বলবে যে স্ত্রী জাহা নামে যাক আমি বেছে যাই ও আঁকিয়ে তার ভাইকে পর্যন্ত সে রেখে জাহা নামে রেখে পালাতে চাইবেলা তিহিলাতে একটু উইহি এবং তার সন্তানকে যে সন্তানকে বা সুইলাকে যে সে নিজে যাকে সে লালন পালন করতে এমন কাউকে যাকে তার কাছে আশ্রয় দিয়েছিল তাকে পর্যন্ত সে রাখবে না ওমান ফিল আর্দি জামিয়া জুমিয়া সবকিছু দুনিয়াতে যা সব এগুলি সব দিয়ে সে চাইবে সুমায়ুন এগুলি দিয়ে তারপরে যেন আল্লাহ আজাব থেকে বাঁচতে পারে সে কেল্লা আল্লাহ বলছেন কাল্লা কখনো নয় কখনো না সে বাঁচতে পারবে না ইনাহা ল এত তো হচ্ছে লাজা ইনজা শা মানুষের বের করে ফেলবে তার শরীরের সমস্ত চামড়া অস্তি সবকিছু আগুন আগুন বের করে ফেলবে কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য সেদিন মানুষ জীবনের সবকিছু দিয়েও বাঁচতে পারবে না এই জন্য শাস্তির কঠোর সম্পর্কে আল্লাহ যা বলেছেন সেটা আমরা উপলব্ধি করি এবং তা থেকে চেষ্টা করি। এখন আমরা আলোচনা করতে চাই যে আজাবের কি কি প্রকার হতে পারে কিরকম আজাব কাঁপালদের উপর আসবে তারা কি কি কি ধরনের আজাব পাবে সেটা আজাব সব একরকম হবে না আজাব বিভিন্ন প্রকার হবে এক এক তারতম্য হবে কারো আজাব হবে অত্যন্ত কঠোর কারো আজাব হবে হচ্ছে একটু কম এই বিষয়গুলো আমরা জানতে চাই প্রথমত জাহান্ন রকম আল্লাহ যে মুনাফেকরা হবে সর্বনিম্ন স্তরে আবার কারো কারো শাস্তি কম হবে কারো বেশি হবে এটা জাহান্নামে যারা শাস্তি অপরাধ তার শাস্তি হতে থাকবে শাস্তি থেকে মুক্ত হবে না এই কোরআনে বিভিন্ন জায়গায় এসেছে যে কারো কারো শাস্তি পেয়ে বসবে তার ঘাঁড় তার দুই দুই গোড়ালি পর্যন্ত কারো কারোর শাস্তি তার কোমর পর্যন্ত কারো কারোর শাস্তি হবে তার হাঁটু পর্যন্ত কারো কারোর তার ঘাড় পর্যন্ত এভাবে শাস্তি তার হতেই থাকবে রসুল্লাহ সালাম বলেছেন যার সবচেয়ে কম শাস্তি হবে তার সম্পর্কে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আল্লাহ কেয়ামা কেয়ামত উদ্দিন সবচেয়ে হালকা শাস্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তির পায়ে লাগানো হবে জুতু যেই জুতু জুতুর কারণে তার মাথার যে গিলু পর্যন্ত সেটার কারণে সেটা উত্তপ্ত হতে থাকবে অন্য বর্ণা ইউনিভার্সিটি রসুল্লাহাম বলেছেন যে এই দুটি কারণে এমন অবস্থা হবে হয়তো তার পায়ের পড়ানো হয়েছে তার মাথার গিলু পর্যন্ত তার শাস্তি পেতে থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে আবু তহলেবের শাস্তি হয়তো রসুল্লা সাল্লাম তার সুপারিশ করবেন তার চাচার জন্য একজন কাভের জন্য এই সুপারিশটা হবে কিন্তু যাহার নাম থেকে বের হবে না অল্প শাস্তি হবে কিন্তু এই শাস্তি এত ভয়াবহ যেটা তার তার মাথার দিমাগ পর্যন্ত নষ্ট করে ফেলবে এ বিষয়টি সহ আরো কিছু বিষয় আমরা ইনশাআল্লাহ পরবর্তী কোন পর্বে আলোচনা করব তখন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিনামালাইকুম রহমতুল্লাহ